যা আমাদের দেশে আকিদা তহাবিয়া নামে খ্যাত ইমাম তহবির আকিদা নিয়ে এই গ্রন্থটি লিখেছেন এই গ্রন্থটি লেখার পরে তিনি আল্লা তালা নাম গুন কোনটা তার জন্য উপযোগী সেটা আলোচনা করেছেন তিনি এক জায়গায় এসে বলেছেন যে মহন ওয়াফা কাহু তিনি সবকিছু কে তিনি নিয়ন্ত্রণ করছেন সবকিছু তার আয়ত্তাধীন তারপর তিনি বলেছেন ওয়াফাও কাহু তার এই ভাষ্যের ব্যাখ্যায় আমরা গত কয়েক পর্বে আমরা সাত রকমের দলিল পেশ করেছি কোরআন এবং হাদিসা সাত রকমের দলিল পেশ করেছি জাতীয় পূজার চালাতালা সবকিছুর উপর রয়েছেন আজকে আমরা আরো কিছু দল আরো তিন রকমের দলিল পেশ করবো এবং সাহাবাদের জীবন থেকে জীবন থেকে ইমামদের আজকের অষ্টম প্রকার দলিল যেগুলি অষ্টম প্রকার অষ্টম দলিল না অষ্টম প্রকার আমরা আগেও বলেছি যে হাজার দলিল রয়েছে এর উপরে কিন্তু অষ্টম প্রকার দলিল আমরা দেখছি একই প্রকার ভিতরে বহু দলিল সেখানে স্থান এসে গেছে বহু দলিল এসে গেছে স্থান পেয়েছে তার মধ্যে অষ্টম प्रकार दल आल्लामे आसेंतर्र शेष पहरे प्रथम आकाशे सही हादीदार प्रमाणित प्रमाण कर शुरू रही এটা প্রমাণ করে তিনি আরশের উপরে আছেন সবকিছুর উপরে কারণ যিনি উপরে আসেন তিনি শুধু নাজির হতে পারেন তিনি আসেন তিনি নাজির হওয়ার আসেনা এটা প্রমাণ করে যে আল্লাহ সবকিছুর উপরে রয়েছেন কোরআন করিম এবং রসুল যেভাবে আল্লাহ তালাকে উপরে সাব্যস্ত করা হয়েছে এই হাদিস দ্বারাও এই হাদিসে যেখানে আল্লাহ আরশের থেকে তিনি নেমে আসেন বলা হয়েছে প্রথম আসমানে এটা প্রমাণ করে যে আল্লাহ তালা উপরে রয়েছেন রসুল্লাহ সাল্লা বলেছেন আখর যখন রাতের তৃতীয় প্রহর বাকি থাকে অবশিষ্ট থাকে রাতের তৃতীয় প্রহর অবশিষ্ট থাকতে আমাদের রব প্রথম আসমানে নেমে আসেন নিকটবর্তী আসমানে নেমে আসেন ওইয়া কুল এবং বলতে থাকেন আমি তারা সাড়া দেবা আলাহ কে আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাইবে ফের আলাহ আমি তাকে ক্ষমা করে দিব এই যে হাদিসটি বুখারি এবং আবুদী যে হাদিসটি এসেছে বিখ্যাত হাদিস হাদিসটি মহাদিষ্টির আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ নেমে আসেন প্রথমে এবং প্রত্যেকটি সময় দোয়া করতে ভালোবাসে সারা জীবন সেটা আদায় করেছেন সাহাবাইকার তারা রাতের বেলায় আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতেন এই সময়ে এবং এই সময় কান্নাকাটি করতেন এই সময়ে আমরা তাহাজদের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে থাকি সলাত উল্লেখ কিয়ামুল্ল পড়ে থাকি এই কারণই হচ্ছে আল্লাহ আমি তার ডাকে ডাকড়া দেব এমন কে আছে চাইবে আমি তাকে দিব ক্ষমা চাইবে ক্ষমা করে দিব তিনটি জিনিস বলতে থাকেন পরপত এই যে সুযোগ নেওয়ার জন্য মানুষ বসে থাকে সবাই বিশ্বাস করে আল্লাহ তালা নেমে আসেন না হলে মানুষ চাইতো না আল্লাহ তাদের নেমে আসার সময় নাফাহাত রহমাত আল্লাহ তালার কিছু রহমতের সময় আল্লাহ তালার কিছু দয়ার সময় আসে সময়গুলিতে চাইতে বলেছেন রসুল্লাহলাম তিনি নিজেও চেয়েছেন তো প্রত্যেকটি মানুষ যখন এভাবে আহ্বান করে আল্লাহকে তখন তারা বিশ্বাস করে যে আল্লাহ তোর হত হাদিস আসছে সেভাবে কিভাবে আসে সেটা আমরা জানি না আমরা আগেও বলেছি ধরন আমরা জানি না তবে নেমে আসেন কেউ আল্লাহ আসলাম বলেছেন রসুল সত্য বলেছেন এটা নেমে আসে আবেদ যার আল্লাহর আবাদত করে তারা আবাদ করে যারা সত্যিকার বান্ধব যারা আল্লাহর তারা কখনও এই সময়টা ব্যয় করে না অনাহতর্ক করে তারা মনে করে হ্যাঁ নেমে আসে আল্লাহ তারা বিশ্বাস করে আল্লাহ নেমে আসেন তবে কীভাবে নেমে আসেন জানিনা আল্লাহ আমার আমার আমার কথা শুনছেন আমার দাবার আমার যে আল্লাহর কাছে আমি দোয়া করছি দোয়া তিনি দোয়া তিনি কবুল করছেন আমি যে আল্লাহর কাছে কোন কিছু চাচ্ছি আল্লাহ সেটা দিবেন আমি যে আল্লাহ ক্ষমা চাচ্ছি আল্লাহ ক্ষমা করে দিবেন প্রত্যেকটি ইমানদার তার মনের অন্তরের কন্দরে সেটা পোষণ করে এইটা দ্বারা একটা জিনিস প্রমাণিত হয় আল্লা আর্শের উপর রয়েছেন অনুরূপ ভাবে নবম প্রকার দরিল হচ্ছে যে কখনো কখনো আহ ইঙ্গিতপূর্ণ ইঙ্গিত আসে মানুষের উপরের দিকে যে ইঙ্গিতপূর্ণ দরিল আসে তো শাহরসুল্লাহম নিজে ব্যবহার করেছেন সেটা আঙ্গুল দিয়ে কখনো তিনি যদি কোনো তখন যখনও সুল্লা সাল্লাহসাল্লাম কখনো আল্লাহ তালার নাম আসত ইঙ্গিত করতেন আর সাদু আল্লাহ মহম্মদ রাসোল্লাহ ইঙ্গিত করতেন এইভাবে এই এই যে ইঙ্গিত আল্লাহ তালার প্রতি ইঙ্গিত করাটা উপরের দিকে ইঙ্গিত করাটা প্রমাণ করে যে আল্লাহ তালা উপরে রয়েছেন এটা হেস অর্থাৎ আমার ইঙ্গিত পূর্ণ বিভিন্ন দলিল ভিতরে আমার ভিতরে রয়ে গেছে আমি ইঙ্গিত দিয়ে থাকি এবং রসুলসাম ইঙ্গিত দিয়েছেন আল্লাহ দিকে উপরের দিকে সেটা প্রমাণ করে যে আল্লাহ তালা উপরে রয়েছেন এবং সবকিছুর উপরে তিনি তার অবস্থান সবকিছুর উপরে যেমন আমার উপরে কি বলবে আন্নাকা না সাধু আন্না কাকতা ও আদ্যৈত্যাতা তারা সাহাবেক সবাই বললেন আমার সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে প্রসার করেছেন এবং আদায় করেছেন এবং আপনি কল্যাণ কামনা করেছেন অর্থাৎ কল্যাণ কামী ছিলেন আদায় করেছেন আপনার দায়িত্ব এবং আপনি প্রচার করেছেন সবকিছু আপনার কাছে যায় এসেছেন রসুল্লাহ তার এই সাববাবা আঙ্গুলটি দিয়ে ইঙ্গিত করলেন ইয়ার ফার হইলে সামা আকাশের দিকে উঠিয়ে ইঙ্গিত করলেন ওই ন্যাস মানুষের দিকে আবার উঠিয়ে দিলেন যে আল্লাহ আল্লাহ সাক্ষী থাকে এদের সাক্ষী এদেরকে সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী থাকো এর কথা বলেছাদ আল্লাহাদ আল্লাহ রসুলগুলো সেগুলো হচ্ছে কখনো কখনো কোরআনে কারিমের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে কোনো কোন সবচেয়ে কাফের লোকরা পর্যন্ত আল্লাহ তালা যে উপরে আসে সেটা স্বীকার করতো বরং তারা এই ব্যাপারে অস্বীকার মানে তারা যদিও তাদের অন্তরে অন্তরের আল্লাহ তালাকে মুখেও মুখে অস্বীকার করছিল যে আল্লাহ তালা নাই বা এরকম কিছু বলছিল কিন্তু অন্তর তাদের স্বীকার করছিল যে আল্লাহ তালা আছে এবং মুখ দিয়ে অনেক সময় ব্যাপার বলেও ফেলেছে এমন কথা যা কথা বোঝা যায় তাদের অন্তরে আছে যে উপরে একজন আছেন এটা তারা বলে কোরআনকারীম আল্লাহ তালীন বলেছেন ও জাহাদু বিহা ওস্তায় কনাতুসুল তারা অহংকার এবং দুনিয়ার বুকে শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য তারা মুখে অস্বীকার করছে কিন্তু তাদের অন্তর স্বীকার করছে যে আল্লাহ তালা রয়েছেন যে সবচেয়ে বড় মোতাকাব্যের অহংকারী ছিল এবং দুনিয়ার বুকে মানুষকে যেভাবে হত্যা করেছে এবং মানুষের উপরে অহংকার করে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে সে বিখ্যাত ব্যক্তি ফেরাউন ফেরাউনের কথা ফেরাউনের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি ফেরাউন যখন মুসা আলাহিসুয়া সাথে ঝগড়ায় লিপ্ত হলো মুসা আলাহিসাম তাকে বললেন যে আমার রক্ত আকাশে রয়েছে তখন সেটাকে অস্বীকার করেনি সে বলেছিল ইয়া হামান ইসরহান হে হামান আমার জন্য একটি শিড়েই বানাও আত্মাল সেখান থেকে উঠে আমি মূসার ইলাকে একটু দেখতে যাব ওই নীল হুকা আমি জানি যে সে মিথ্যা কথা বলছে অর্থাৎ সে আকাশে রব রয়েছে বলে মিথ্যা কথা বলছে অথবা তার অন্তর কিন্তু উপরের দিকে কথা মুখ দিয়ে বেফাস বলে বলেছে যে আমার জন্য সিঁড়ি বানাও তো বলে নাই যে নিচের দিকে বানাও সে বলছে সিঁড়ি বানা উপরের দিকে ওঠে দেখে আসবো আসে কিনা সে বলে নাই যে আল্লাহ আল্লাহ আল্লাহ বা উপরকে অস্বীকার করেছে এটা নয় বরং সে আল্লাহ তালাকে অস্বীকার করছে এই কিন্তু উপরের দিকে সিঁড়ি বানাতে বলেছে তাহলে বোঝা গেল যে ফেরাউন একটি কাজ করেছে সেটা হচ্ছে সে মুখে অস্বীকার করছে কিন্তু অন্তর তার শিকার আছে যে আল্লাহ একজন রয়েছেন আবার মুখে বাড়াবাড়ি করে বলছে উপরে কেউ নাই আসমানে কেউ নাই উপরে কেউ নেই কিন্তু উপর সে মনে বলছে যে থাকলে হয়তো আকাশে থাকতো কিন্তু আকাশে কেউ নেই তাহলে ফেরাউনের অস্বীকার করছে যে আল্লাহ তালা আস মানে যদিও যদি এই জাতীয় জাতি যারাই আল্লাহ তালা আসের উপর রয়েছেন সবকিছু উপরে রয়েছেন অস্বীকার করছে তারা প্রকারান্তরে ফেরাউনের কথাটাকেই তারা বলে যাচ্ছে যে আকাশে কেউ নাই। ও এই নীলা আদ নুহকা দেবা আমি মনে করছি যে সে ফেরাউন বলছিল ফেরাউন বলছিল যে আমি মনে করি যেসা মিথ্যা কথা বলছে যে আল্লাহ আর্শুর উপর রয়েছেন আল্লাহ উপরে রয়েছেন এবং উপর থেকে তার সাথে কথা বলেছেন এই জাতীয় কথাগুলোকে সে অস্বীকার করেছে তো যারাই আল্লাহ তালের আর্শুর উপর থাকে অস্বীকার করবে তারা ফেরাউনে দলভুক্ত হবে তারা যদিও মনের অন্তরে কন্দরে আল্লাহ তাল্লাহ সম্পর্কে জানে যে তিনি আসেন কিন্তু তারা আল্লাহ তালাকে আশুর ওপর না নয় বলে আল্লাহ তাল্লাহকে তারা পরকার অন্তরে অস্বীকার করে যাচ্ছেন এই সবগুলি দলিল আমাদের কাছে স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ তালা তার আর আল্লাহ তালা তার আর্শের উপর রয়েছেন এবং এটা এই দশটি দলিল আমরা এই জন্য দিয়েছি এগুলো স্পষ্টভাবে দশ প্রকারের দলিল মূলত এই প্রত্যেকটার ভিতরে বিভিন্ন প্রত্যেকটার মধ্যে বিভিন্ন রকমের দলিল বিভিন্ন রকমের দলিল প্রমাণ রয়েছে একটার ভিতরে কয়েক কয়েকটি কতগুলি দলিল রয়েছে এগুলি সবই প্রমাণ করে যে আল্লাহ তালা আরশের উপর রয়েছেন এবং আরশো সবকিছুর উপরে আরশো আল্লাহর আরশ আর আর্সের উপর রয়েছেন মহান রব আলিন মহান রাব আলমিন রসুল্লা সাল্লা বিভিন্ন হাদিস থেকেও আমরা সেটা পাই রসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞাসা করেছে আসমান সম্পর্কে এবং সবকিছুর উপরে আর সব আর সবকিছুর আল্লাহ আল্লাহ হচ্ছেন সে উপরে সেটাও একটি হাদিস বিখ্যাত হাদিস হাদিসটি অনেকে বলে থাকেন কেউ দুরুল বলেছেন কেউ হাসান বলে থাকেন কিন্তু সেটা প্রমাণ করে সবকিছুর উপরে আর্স আর আল্লাহ রাবুল ইজত রয়েছেন অনুরূপ ভাবে আরো কিছু দল রয়েছে বিভিন্ন হাদিসে এসেছে তার মধ্যে আমরা কয়েকটি উল্লেখ করতে পারি যা রসুল রসুল্লাহ সামনে উচ্চারিত হয়েছিল তিনি সেগুলিকে স্বীকৃতি দিয়েছেন তার একটি হচ্ছে হাসান ইবনে সাহবাহসুল্লাহ সাল্লাহামের সামনেই কিছু কবিতা আবৃত্তি করেছেন তাতে এমন কিছু কথা আসছে যা আল্লাহ তাল্লাহ আরশের উপর রয়েছেন সেটা প্রমাণ করে হাসান ইবনে সাহেবাহু বলেছিলেন شهدتو بإذن الله أن محمدا رسول الله رسول الذي فوق السماوات من علي أمي شكو دي چه الله ندشه جنجة محمد صلى الله عليه وسلم رسول شيش عطار جيني عصمان شمير اوپره رأيتشن اكاش شمير فوقر رأيتشن اي اكتی ارپره تيني اي عروب بمنا عروب قائلت کوبتا وچرم کوريسن تار فرشش قرار فرسول الله صلى الله عليه وسلم بوليسلين আমিও সাক্ষ্য দিচ্ছি আলাইকে হাদিস নিয়েছেন তাতে বলা হয়েছে বাইনা আহ জান্নহিম জান্নাতিরা তাদের নিয়মের মধ্যে অবস্থান করতে থাকবে ইজ সাল নুর তাদের উপর প্রকাশ উপর থেকে আলো আশ্চর্য দেখতে পাবে যে মহান ক্ষমতাধর দাপুটে সে প্রবল পরাকান্ত আল্লাহ তালা তিনি তার তাদের উপরে উপর থেকে মিনফাও কেহিম কাদ আশ্রফ আলহিম মিনফাও কেহিম উপর থেকে তাদের উপর থেকে তাদের দিকে তাকিয়েছেন এবং তিনি বলেছেন তিনি হে আহ জান্নাতিরা তোমাদের প্রতি সালাম সুম তারপর করলেন আইটি হচ্ছে সালামুন কৌলাম মির রব্বির রাহিম যে তোমাদের দয়ালুর রবের পক্ষ থেকে সালাম সুরাসিনে যা এসেছে তারপর তারা আল্লাহ তালার দিকে তাকাবেন ওই অনু হে তারা তারা তাদের দিকে আল্লাহ তারা তাকবে এবং তারা আল্লাহ দিকে তাকাবে আর কিছু স্পষ্ট হবে না এর চেয়ে বড় কিছু প্রকাশ পাবে না এখানে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইবনমাজা রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন শেখুল আলমানি হাদিসটিকে বলেছেন কেউ কেউ হাসান বলেছেন সে বোঝা যায় যে হাদিসটির মধ্যে যে শব্দ আসছে যে আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন তারা উপর দিকে তাকাবে উপর দিক থেকে আল্লাহ তালা তাদের দিকে তাকাচ্ছেন এবং তারা উপরের দিকে তাকাচ্ছে মিন ও কহিম তাদের উপর থেকে এবং তারা সেখানে তাদের প্রতি আল্লাহ তালা সালাম দিবেন এই যে হাদিসটা প্রমাণ পাচ্ছে তা আল্লাহ তালা আসার উপর রয়েছেন এবং সবকিছুর উপরে তিনি সেটা প্রমাণ করতেছে অনুরূপে মুসলিম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন রসুল্লা সাল্লামাল জাহরুল বা তিনি প্রথম তিনি শেষ এবং তিনি সবকিছু আহের বলেছেন পরে কোনো কিছু নেই অনন্ত ও আন্তল জাহের কাসাই আপনি সবকিছুর উপরে আপনার উপরে কোনো কিছু নেই ও অন্তল বা ফালাই না আপনি সর্ব আপনার ছে নিকটে কোনো কিছু নেই ওল মুরাদ বি এখানে জাহের বলতে উপরে বোঝানো হয়েছে এর থেকে যেমন আল্লাহ বাদ দিয়ে যে তিনি যে প্রাচীর দিয়ে বন্ধ করে দিলেন ইয়াদেরকে ইয়াজুজ মাসিদদেরকে এদের উপরে সমস্ত হারুহ তারা এর উপরে উঠতে পারল না অর্থাৎ এই এই যে তিনি যে বাধা দিলেন প্রাচীর দিলেন প্রাচীর উপরে আর কোনদিন উঠতে পারেনি তারা উপরে উঠা জাহার উপরে উঠা এতে কোনো সন্দেহ নেই যে উপরে উঠতে পারেনি তাদের ক্ষমতা দিয়ে এরা সেই প্রাচীরকে ডিঙ্গাতে পারেনি উপরে উঠতে পারেনি এইখানেও আল্লাহ তারা জহার শব্দটি ব্যবহার করেছেন তারা প্রমাণ করে যে জহার শব্দটি কখনো উপরে উঠার জন্য ব্যবহার এইখানে আজহার অর্থ উপরে উঠা সেটা বোঝানো হয়েছে এখানে উপরে ওঠা সেটা বোঝানো হয়েছে এই সবগুলো দলিল হাদিস দিয়ে আমরা পাচ্ছি আল্লাহ থেকে আল্লাহ অনুরস করছি রসুল্লাহ সাল্লাম কাছে বৌদ্ধ আসলো আতা রসুল ইয়া রসুল্লাহ রসুল্লা সাল্লা কাছে এক দুই নেশে বললেন রসুল আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন কারণ আমাদের আমাদের সম্পদ ধ্বংস হয়ে গেছে আমাদের সমস্ত আমাদের পরিবার পরিযান ধ্বংস পথে রওনা হচ্ছে এইভাবে তিনি বললেন দোয়া করার জন্য বললেন সেখানে শেষ এসে বললেন রসুল্লাহাম লম্বা হাদিসের শেষে উল্লেখ করছি যাতে আমাদের মূল যে পয়েন্টটা সেটা এসে যায় সেখানে তিনি বলেছেন যে শাহনুল্লাহে আর জমিন্দালিকা তুমি যা বলছ আল্লাহর যে আল্লাহর যে আল্লাহ তালা যে সম্মান মর্যাদা তা এর থেকে অনেক বেশি ওই হাকা আতাদিম আল্লাহ তুমি কি জানো আল্লাহ কি আরশ হচ্ছে তার আসমানগুলোর উপরে হচ্ছে তার আরস ও কেসি এবং ইঙ্গিত করলেন মিস কুব্বা চাইলে যে আরশো হচ্ছে যে আকাশের উপরে যেন একটা কুব্বা একটা গোল যেন একটা গম্বুজের মত। তিনি দেখিয়ে দিলেন ও সেখানে শব্দ হচ্ছে আর তুমি আল্লাহ দারসুলের কাছে সুপারিশ করা যায় না এটা শুধু রসুল স্বীকার করছেন এই প্রমাণ করে যে আল্লাহ তালা আরসের উপর রয়েছেন অনুরূপ ভাবে মহাদিবনে সারাদ মহাজ লহু দিনে তিনি যখন ঘোষণা করলেন যখন তিনি ঘোষণা করলেন তাকে বন্য কোরাইজা বলছিল যে সাহাউন্ন মহাজ যেই যেই সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত তারা মেনে নেবে তখন সাহাদ মহারাজরা যে লানহ ঘোষণা করলেন যে তাদের যারা যোদ্ধা তাদেরকে হত্যা করা হবে আর যাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে কয়েদ করা হবে এই ঘোষণা দিয়ে দিলেন তখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন একটি গুরুত্বপূর্ণ সেই শব্দ যেটা মনে করলে আপনি আশ্চর্য হবেন যে কিভাবে রসুল্লাহাম আল্লাহ তালা সবকিছুর উপরে এসে করছেন তিনি বলেছিলেন যেমন তুমি তাদের মধ্যে এমন বিচার করেছ যে বিচার মহান মালিক রবুল আলমিন সাত আসমানের উপর থেকে যে বিচারটি করে থাকেন সেই বিচারটি তুমি করেছ তাহলে এখানেও এই এখানেও দেখা যাচ্ছে যে বোখারি মুসলিম ইহাদিস আল্লাহকে বলছেন তিনি সাব্যস্ত করছেন এবং বিভিন্ন কথা আল্লাহকে ফক কাসাব ইসলামাবাদ সবকিছু আসমানের উপরে হিসেবে বলেছেন সেভাবে আল্লাহ তালা সবসময় উপরে সব সাত আসমানের উপরে আর্শের উপরে রয়েছেন বলে মাত্রই তা সাব্যস্ত করতে হবে অনুরূপভাবে উমর খাত বর্ণিত তিনি এক মহিলা তাকে ছিলেন মহিলার কাছে ছিলেন সেখানেও তিনি এভাবে এইভাবে হাদিস উল্লেখ করে কোন করে তিনি উল্লেখ করেছেন যে আসমান থেকে যে মহিলার সর শুনেছিল আল্লাহ আল্লাহতালা নিচে মহিলা চিৎকার করছিল সে স্বর শুনতে পেয়েছিল আমি তার কথা কেন শুনব না আসমানদের উপর থেকে শুনছিল সেই শব্দ দিয়ে বোঝা যাচ্ছে যে আল্লাহ রব্বুল ইজত আকাশের উপর এবং সবকিছুর উপর রয়েছেন আমরা এই বিভিন্ন দলিল দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম জাল্লা রবুল ইজত আসির উপর রয়েছেন এবং সবকিছুর উপরে তিনি তার উপরে কেউ নেই তিনি সবকিছু সেখান থেকে নিয়ন্ত্রণ করছেন সেখান থেকে বন্দার অবস্থান দেখছেন এবং তাদেরকে তিনি যাকে সহযোগিতা করা দরকার করছেন যার অবস্থান দেখার দেখছেন যাকে যার কথা শোনা তিনি শুনছেন এটা প্রমাণ করা আমাদের জন্য সহজ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টি জানতে পারলাম ও বিষয়টি ধারণ করে আমরা আল্লাহ তালা সম্পর্কে সঠিক সম্মান আল্লাহকে দিতে পারব এটুকু বলে আজকের আলোচনা কেন ক্ষান্ত করবো আলহামদুলিল্লাহ রবিল আসসালামিকার্হরাত